রকম রিহিম আলহামদুলিল রামিনাম সঈদুলসলীন মহমদআ আজমাইন রি সৌদি কৌলাবাদউজান এবং নীম সাল্লামকে তারা বলতো জিল্লা আলহ আয়াত রব্বাহি এই মোহাম্মদের রবের পক্ষ থেকে বিরাট কোনো নিদর্শন বড় ধরনের কোনো মজিজা কেন নাজিল করা হচ্ছে না তারা ছোটখাটো মজিজা বা যেগুলোকে তারা ছোট মনে করতো সেগুলি মর্যাদা তাদের জন্য অলৌকিকত মর্যাদা ছিল না বরং তারা চাইতো যে সাফা পর্বতকে হয়তো স্বর্ণে পরিণত করে দেওয়া হোক অথবা এইরকম ভাবে এই এবং হোক সমতল ভূমি বানিয়ে দেওয়া হোক ফেরিস্তা আকাশ থেকে নেমে আসুক এই রকম ধরনের তারা তলব করত। আল্লাহ বলছেন ফাকুল হে নবী তুমি বলে দাও ইনামাল গাইব্লাহ অদৃশ্যের মালিক একমাত্র আল্লাহ আর এই নিদর্শন আশা হচ্ছে অদৃশ্য সে সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই ফান্তাজেরু সুতরাং তোমরা প্রতীক্ষায় থাকো ইনী মিয়াল মন্তরিন আমিও যারা প্রতীক্ষাকারী তাদের মধ্যেই রয়েছি আমি তোমাদের সাথে প্রতীক্ষাকারীদের অন্তর্ভুক্ত হয়ে রয়েছি ওয়াইজা আজাকরমাদ্রাহ মাসাতম এজা আলহমক আয়াতেন আল্লাহ বলছেন যে যখন এই মানব জাতিকে অর্থাৎ কাফেরদেরকে আমি তাদের অভাবগ্রস্ত করার পরে दयासाधन करथात तरह ऊपर दया करतम तक कर स्वच्छलता दान करतम जे अनिष्ट तरह ओपर एसे पड़े यहा मकरफी आयाते ना तक तरा आयातुली के लिए विधानगुली के लिए तरा षड़ शुरू करत जे इसलमर बरुद्धे कमन को षडंत्र जाए का तरह करते हे नवी दाओ अल्लाह असरा मक्रान अल्लाह फकरबुल आलमीन बड़ द्रुत কৌশলকারী তোমাদের এই ষড়যন্ত্রের কৌশল করে পাক জবাব দেবেন এবং তার শাস্তি দেবেন ইন্না রানা তবু করুন সব ষড়যন্ত্র করছো সেসব আমার দূতগুন লিখতে আছে অর্থাৎ আল্লাহ ফেরেস্তাগুন তোমাদের আমল লিখতে রয়েছে وجاءهم الموج من كل مكان وظنوا انهم محيط بهم دعا الله مخلصين لله الدين لين انجئتنا من هذه لنكونن من الشاكرين ارم মুশরিকদের অবস্থা এমন ছিল যে যখন তারা সমুদ্র পথে সফর করত আর সেখানে খুব আমদভর্তি করত তারপরে যখন দেখতো যে tufan এসে গেছে আর বাজব না তখন একমাত্র আল্লাহকে ডাকতো আল্লাহ বলেন আল্লাহ সেই সত্তা যা ইয়াসাইরুকুম ফিল তোমাদেরকে ভ্রমণ করান আর তাই যাক তুমফিলফুলক এমনকি তোমরা নৌকোর উপর আরোহণ করে থাকো ওয়জারে না বেহীম বেড়েহীন তৈ্যবা এবং অনুকূল বাতাসের তালে এই নৌকোগুলি চলতে থাকে অফারিহ বিহা আর এতে তোমরা অত্যন্ত আনন্দিত হও যা আহ ন তখন ঝড়ো হাওয়া আঘাত হানে তোমাদের উপর ঝড়ো হাওয়া হঠাৎ করে আঘাত হানে অজা আহমুল মজমিন কুল্লি মাকান আর চারিদিক থেকে তখন তরঙ্গমালা চলে আসে অজান্য এবং তাদের বিশ্বাস এই হয়ে যায় যে ওহিতা তাদেরকে চারিদিক থেকে ঘিরে নেওয়া হয়েছে ডাউল্লাহ মুখল আল্লাহদ্দিন তখন আল্লাহ পাকের জন্য তাদের দিনকে নিখুঁত নির্ভেজাল করে তাদের এবাদতবন্দিকে নিখুঁত নির্ভেজাল করে আল্লাহকে ডাকত আর বলতো লাইন তোমার প্রতি নিয়ে আসবো আর একমাত্র তোমার এ বাদবন্দি করব আমরা আর এই শির করবো না হক আল্লাহাক বলছেন আল্লাহা যখন তাদেরকে পরিত্রাণ দিতেন এই সমুদ্র সফর থেকে এজ আহমিলার তখন তারা হঠাৎ করে পৃথিবীতে অন্যায় ভাবে সীমালাড়ি শুরু করি সিরকুফুরি করে আর জুলা তোমাদের জুলম অত্যাচার তোমাদের সিরকুফুরির বাড়াবাড়ির পরিণাম তোমাদেরকেই ভোগ করতে হবে মাতা আল হায়াতি দুনিয়া এই তো হচ্ছে পার্থিব জীবনের ক্ষণিকের ভোগের বস্তু সোম্মা ইলে মার্জিওকুম অতপার আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে আর যা কিছু আল্লাপাকে সাদ করছেন যে পার্থিব জীবনের দৃষ্টান্ত হচ্ছে কামায় বৃষ্টির মতো যা আমি আকাশ থেকে বর্ষণ করে থাকি এবং তার সাথে এই পৃথিবীর মিশে যায় এবং এই উদ্ভিদ সব উৎপন্ন হয় বৃষ্টি হওয়ার কারণে মিমায় আকল নাস যা থেকে মানুষ ভক্ষণ করে আর চতুষ্প জন্তু গৃহপালিত পশু এসবও ভক্ষণ করে হাত্তাঈা জাতিল জঃরোফাহা पृथिवी जो सोनरूप धारण कर शोभामंडित अजान सोनाली रंग धरे अज्जान शोभामंडित और खूब सुंदर लागे फसल देखते जमी देखते वजान् आलोहम कदर आलिहा जमी फसल मालिकरा यारणा करा यते सक्षम अर्थात ये फसल तरह मुठे ही रे আল্লাহ পাক বলছেন আতা আমরো না লাইলান ও নাহারা হঠাৎ করে রাত্রে অথবা দিনে আমার আজাবের আদেশ চলে আসে ফাজা আল্লাহ হাসিয়ে দেন তারপরে সেগুলিকে ধ্বংস করে দিই যেমন কেটে ফেলে রাখা যে সব ফসল রয়েছে আর সেসবের মতো আল্লাহ পাক বলছেন আল্লাহ তাক আমসে মনে হয় এমন যে সেটা গতকালকে কিছুই ছিল না তার কোনো অস্তিত্ব ছিল না কাজা আলিকানুফলুল আয়াত ইলি কমফাকরণ এইভাবে আমি বিস্তারিত আয়াতসমূহ বর্ণনা করে থাকি চিন্তাশীল জাতির জন্য আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন অল্লাহ ইয়াদালাম ওয়াহাদি মাসাতে মুস্তকিম আল্লাহ পাক মানুষকে আহ্বান করেন শান্তি ধামের দিকে সালাম হচ্ছে জান্নাত শান্তির ঘর যেখানে শান্তি আর শান্তি সেদিকে আল্লাহ পাক আহ্বান করেন মানব জাতিকে ওয়াহাদি ময়াশাহ এবং যাকে ইচ্ছা আল্লাহ পাক রাস্তা দেখান সহজ সরল রাস্তা لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌ وَلَا ذِلَّةٌ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ الله পাক বলেন ওইসব লোকেরা যারা সৎকর্মশীল তাদের জন্য রয়েছে আল হুসনা মানে জান্নাত তাদের জন্য আল্লাহ পাক رب العالمین কলন রেখেছেন অর্থাৎ জান্নাতে রেখেছেন হুসনার তাফসীর হচ্ছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে এই জিয়াদা অতিরিক্ত কি সেটা হচ্ছে আল্লাপাকের পক্ষ থেকে ফাও জান্নতে জান্নাতিরা যখন চলে যাবেন তারপরে নবী কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক তাদেরকে দেখা দেবেন আল্লাপাকের যে দর্শন লাভে ধন্য হবেন জান্নাতিরা আর এতে অত্যন্ত খুশি হবেন এই হচ্ছে জিয়াদা যে এ আয়াতে বর্ণনা করেছেন অন্য আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন আহম্মা ইয়াশাউনাফিহা ওলাদিনা মজিদ তাদের জন্য জান্নাতের যা ইচ্ছা তাই পাবে এবং আমার পক্ষ থেকে আরো ফাও অতিরিক্ত রয়েছে ওয়ালাই আর হাকো অদুল্লাহ এবং এই জান্নাতিদের মুখমন্ডলকে না কলঙ্ক আচ্ছাদিত করতে পারবে আর না কোনো না কলঙ্ক না কোনো লাঞ্ছনা এসব চেহারাকে মলিন করতে পারবে বরং সতেজ থাকবে এসব চেহারা উলায় কাসাবুল জান্নাত ফিহা খালেদন এরাই জান্নাতের অধিবাসী হবে এবং সেখানে চিরকাল বসবাস করবে আল্লাহের সাদা কাসাবসাই আর যারা খারাপ কাজ করে আসবে গুনা অর্জন করেছে তাদের গুনহার বিনিময় তাদের অনুরূপ হবে অর্থাৎ শাস্তি হবে অতার হা কহম্লা এবং তাদেরকে ঢেকে নেবে তাদের ওপর ছেয়ে যাবে লাঞ্ছনা মা আলহমিন আল্লাহমিন আসেম আল্লাহর কবল থেকে তাদেরকে কোনো রক্ষাকারী হবে না কান্না মা ওয়ু হুমিনা এমন মনে হবে যে গাঢ় অন্ধকার রাত্রি টুকরো দিয়ে তাদের মুখমন্ডলকে ঢেকে দেওয়া হয়েছে উলায় কেহ এরাই জাহান নামের অধিবাসী হবে এবং সেখানে চিরকাল বসবাস করবে পাকের স্বাদ করেছেন আল্লাহ পাকর বলছেন যে স্মরণ করো সেই দিনকে যে দিন সকল মানুষকে আমি একত্রিত করব বিচার দিবসে সোম্মা নখর আশরাকু আর তারপরে আমি বলবো ওইসব লোকদেরকে যারা সির করে এসছে পৃথিবী থেকে মাকা নাকুম আন্তুম তোমরা এবং তোমাদের যে শরীর উপাস ছিল সেগুলি আপন জায়গায় অবস্থান করো এখানেই থাকো সরতে পারবে না এখান থেকে ফাজাইয়াল না বাইন আহম এবং তাদের পরস্পর থেকে আমি পৃথক করে দেব, আল্লাহ ফাকর্বুল আলমীন তখন আর ছাটাই করে দেবেন তোমরা আমাদের তো পুজো করতে না তোমরা তো আমাদের এবাদত বন্দী উপাসনা করতে না মিথ্যা কথা বলছো অস্বীকার করবে তাহলে এরা ফা বিদমানা কুমিন কুন নান এবাদিন আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহ সাক্ষী রূপে যথেষ্ট আমরা তো তোমাদের এবাদত উপাসনা থেকে অনবহিত ছিলাম আমাদের মৃত্যুর পরে তোমরা যে আমাদের পুজো করেছ আমাদেরকে সেজদা করেছো সম্মান সূচক সেজদা বলে আমাদের কাছে সাহায্য চেয়েছ আমাদের কাছে সন্তান চাইতে এসছো আমাদের আস্তানায় এসব আস্থানা তোমরা বানিয়ে ফেলেছো এগুলি তো আমার কিছুই জানতাম না হোনালেকাত্তা বললু কুল্লো নবসিম্মা আসলাফাত এই সময়ে প্রত্যেক ব্যক্তি যা কিছু অগ্রিম পাঠিয়েছে আল্লাহ পাকের কাছে ভালো পাঠিয়েছে অথবা মন্দ পাঠিয়েছে সব কিছুর সেখানে পরীক্ষা হয়ে যাবে। সব কিছু সেখানে দেখতে পাবে পরীক্ষা হয়ে যাবে এবং তখন অনুভব করবে অরুদ্দর আল্লাহ এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে আল্লাহ পাকের নিকট মা উল্লাহমুল হক যিনি তাদের সত্য মা বুধ ওদাল কানতারুনা যা কিছু তার রচনা করেছিল তা সব হারিয়ে যাবে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 रसुल्ला छ्रचार टूपुर बारोटाय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 प्रति शुक्रवार बुधवार रत नट पुनः सम्प्रचार सकाल साढ़े सतटाएंगे पीस टी बांगल् ছিলেন अब्दुर रजाक बिन यूसुफ डॉ पकर मोहम्मद जकालिया जहांगीर आलमीटल कैमन छो रसुल्लाम कथा हादिसर इतिबि और विश्वमयर क्रम विकास তুমি বলে দাও এই মুশ্রেকদেরকে মাইয়ারিনাসমাল আর আসমান থেকে কে তোমাদেরকে রেজিক দিয়ে থাকেন আহার তোমাদেরকে কে দিচ্ছেন মৃত থেকে জীবিতকে কে উদ্গত করেন অজুল মাইয়াল হাই আর মৃত কে জীবিত থেকে কে উদ্গত করেন অমাইয়াব্বেরুল আমরা আর কে আছে যে পৃথিবীর নিয়ন্ত্রণ করেন ফাঁসাইকুন আল্লাহ শীঘ্রই তারা বলবে অবশ্যই যে আল্লাহ আল্লাহ কাজ করেন আল্লাহ বলছেন তাহলে এই তো আল্লাহ যিনি তোমাদের সত্য প্রতিপালক ফেমাদ তাহলে সত্যের পরে আর পথভ্রষ্টতা ছাড়া ভ্রান্ত পথ ছাড়া আর কি রয়েছে তোমরা কোথায় ফিরে চলে যাচ্ছ আল্লাহ পাক বলেন "কযালিক হাককত ক্বলিমাতু রাব্বিকা আলাল্লাযিনা ফাসাকু анনহুম লা ইউমিনুন" আর এই ভাবে হে নবী তোমার প্রতিপালকের বানী বাস্তবায়ন হয়েছে ওই সব লোকদের উপর যারা പാপে লিপ্ত হয়েছে যে анনহুম লা ইউমিনুন এরা বিশ্বাস করবে না iman নি আসবে না কুল হাল মিন শুরাকা ইয়াকুম মাইয়াবদাউল খালক সুম্মা बदाउल खाल सृष्टि सूचना कर प्रथम सृष्टि करोमाईद फिरिए नहीं आस पुनरुत्थान करो शक्ति आब देवी आल हे नी दाओ अल्लाह यब्दाउल खाल सोमीद आल्लाई तो सृष्टि सूचना करें सोमाई ओद अथपर सृष्टि के अब फिरिए आसबें पुनरुत्थान करबें कथाय तुम्हरा उल्टो फिर जाह पद गुल हाल मिनसरा काम मै यहादी एल आल हाट قُلِ اللهُ يَهْدِي لِلْحَقِّ أَفَمَن يَهْدِي إِلَى الْحَقِّ أَحَقُّ أَن يُتَّبَعَ أَمَّن لَّا يَهْدِي إِلَّا يُهْدَى هَمَالَكُمْ كَيْفَ تَحْكُمُونَ هَي نبي بولে দাও তোমাদের কি কোনো শরীক উপাস্য আছে মাইয়াহদি ইলাল হক যে সত্য পথের দিক নির্দেশনা দিতে الله يهديل الحق আল্লাহই তো একমাত্র সত্য পথের সন্ধান দেন দিক নির্দেশনা দেন আফামাইয়াহদি ইলাল হাকক আহকউ আন ইয়ুতাবা সত্য পথ দেখান সঠিক পথের দিক নির্দেশনা দেন তার অনুসরণ করা বেশি উচিত নাকি ওই ব্যক্তি নিজেই সঠিক পথ পেতে না। যদি তাকে সঠিক পথ না দেখানো হয় যেমন অন্ধ অন্ধ নিজেই তো রাস্তা পায় না যদি তাকে টেনে না নিয়ে যাওয়া হয় রাস্তা না দেখানো হয় হামাল কেফা তাহক তোমাদের কি হয়ে গেছে যে এই ধরনের তোমরা আসিদ্ধান্ত পেশ করছো আল্লাহ পাক বলছেন অমায়ত্তাবি আকসারনা ইনাজ্লা হাক্কি সাইয়া ইন আল্লাহ আলী মায়া ফেলুন আর তাদের অধিকাংশই অনুমানের অনুসরণ করে তাদের ধারণার অনুসরণ করে ইন্নাজ হাক্কে আর জেনে রাখো যে ধারণা সত্য সম্পর্কে কোনো কাজে আসবে না ধারণা সত্যের মোকাবিলায় সত্যের সামনে তুমি ধারণা ভিত্তিক কথা পেশ করবে অনুমান ভিত্তিক কোনো কথা পেশ করবে এটা কোনো কাজে আসবে না ইন আল্লাহ আলী মমি মায়া ফেলুন যা কিছু তারা করে সে সম্পর্কে আল্লাহ পাক সম্ভব وما كان هذا القرآن يفترى من دون الله ولكن تصدق الذي بين يديه و تفصيل الكتاب لا رأي من رب العالمين الله فقال لشن يه امون كتاب نوي جه جتا الله كباد ديه دي روشنا كوري نواحي چه مانوش روشنا كوري ولكن تصدق الذي بين يديه ويه كتاب شتاين كاري شمرتوك جا تار پور بيسه چه تورات و تفصيل الكتاب بستاري تو حد چه بده লারাই বা ফি যাতে কোনো সন্দেহ নেই মিরবিল আলমিন বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে হওয়ার সম্পর্কে যিনি রব তার পক্ষ থেকে নাজল হয়েছে আমি আফতারাহ তারা বলে যে এই কোরআনকে মোহাম্মদ সাল্লা রচনা করেছে কুল হে নবী বলে দাও ফাতু বে সুরাতি যদি তাই হয় তোমরা এই কোরআনের মতো একটি সুরা নিয়ে আসো মিথ্যা মনে করেছে যে সম্পর্কে তাদের জ্ঞান পৌঁছেনি তাদের জ্ঞান যেগুলিকে নিজের আয়ত্ত করতে পারেনি সে সম্পর্কে মিথ্যা কথা বলেছে কোরআন সম্পর্কে চর্চাই করল না কোরআন আর শুনেও দেখল না কোরআন নিয়ে গবেষণা করলো না আর প্রথমে শুনতেই যে একজন কোরআনই কেরিম নিয়ে এসছে মিথ্যা প্রতিপন্ন করলো ওয়াল্লাম মাইয়া তেহ তা অথচ এই কোরআনের ব্যাখ্যা এবং কোরআনের তফসির কোরআনের যে রহস্য তত্ত্ব তাদের কাছে এখন এসে পৌঁছেনি কাজা আলী কাজাবাল্লা জিনা মিন কাবুল হিম এইভাবেই তাদের পূর্বের লোকেরা মিথ্যা প্রতিপন্ন করেছিল যখন নবী বসেছে হঠাৎ করে প্রথম খানে অস্বীকার করে দিয়েছে ফানুজুর তুমি দেখো কেফা খানদের পরিণাম কি হয়েছে আল্লাহ তাদের মধ্যে কিছু লোক আছে তারা তো ইমান নিয়ে আসবে তাদের মধ্যে কিছু আছে যারা ইমান নিয়ে আসবে না বিশ্বাস করবে না পরাব্বকা আলমিল মুফসে দিন আর হেন তোমার প্রতিপালক যারা বিপর্যয় সৃষ্টিকারী ফিতনা ফসাদ সৃষ্টিকারী তাদের সম্পর্কে ভালো করে জানেন ওয়াইন কাজাবু কুল্লি আমালি লাকুম আম আমাল আমল ও হে নবী তোমাকে যদি তারা মিথ্যা করে ফাকুল তাহলে বলে যে আমার আমলের দায়ী আমি আমার কর্মের দায়ী আমি এবং তোমাদের কর্মের জন্য তোমরা দায়ী আন্তুম তুম বাড়ি উন আমি আমি যা কাজ করি তা থেকে তোমরা মুক্ত ও আনা বারি উম্মা তাম যে সব সিরকি কাজ তোমরা করো পাপের কাজ করো তা থেকে আমি মুক্ত আমার কোনো দায় দায়িত্ব নেই এবং তা থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি আল্লাহ পাক বলছেন আর তাদের মধ্যে কিছু লোক আছে যারা সোনার ভান করবে হেনবী তোমার কাছে কোরআন সোনার ভান তো করবে কিন্তু অন্তর থেকে শুনে না আফায়ন তাতুস্মসুম তাহলে তুমি কি সেই বধিরকে শোনাবে ওয়ালাউ কানুল যদিও বোধশক্তি না থাকে না বুঝে তাহলে আল্লাপাক এখানে এমন বধিরের কথা বলেছেন যে কানেও শোনে না আর তার সাথে বুদ্ধিও নেই সুতরাং সে মোটেই উপকৃত হয় না পক্ষান্তরী যদি কোনো ব্যক্তি বধির হয় কানে না শুনে আর জ্ঞান বুদ্ধি যদি ভালো থাকে বুদ্ধিমান যদি চালাক চতুর হয় তাহলে ইশারা ইঙ্গিত বুঝি। এদের মধ্যে এই ক্ষমতাও নেই এই কাফের মুশ্রেকদের মধ্যে এই ক্ষমতাও নেই আল্লাহ পাক বলছেন অমিন এলে হেনবি তাদের মধ্যে কিছু আছে যারা তোমার দিকে তাকিয়ে তো দেখে আফান তাহলে কিন্তু তাদের অন্তর হচ্ছে অন্ধ তুমি কি অন্ধকে রাস্তা দেখাবে দেখে না চোখে হয়তো তাকিয়ে তোমার দিকে দেখে তোমার তামাশা কিন্তু তাদের অন্তর্দৃষ্টি তা দেখে না ইন্না সাশ্চয় আল্লাহ পাক কোনো মানুষের ওপর জুলুম করবেন না কোনো ক্ষেত্রে ওয়ালাকমুন বরং মানুষ নিজের ওপরে নিজেই জুলুম করে থাকে পয় অসু নাহার স্মরণ করো যখন আল্লাহ পাক বিচার দিবসে সমস্ত লোককে সমবেত করবেন মনে হবে যে কালাম নাহার যে পৃথিবীতে দিনের এক মুহূর্ত থেকে এসছে মাত্র মাত্র কিছুক্ষণ থেকে এসছে এত আর এটা কেন হবে এই জন্য যখন সংকটের অবস্থা দেখবে যখন বিপদ আবাদ এবং আজাব চারিদিক থেকে ঘেরে নেবে হাসরের মাঠে বিচার দিবসে তখন যত সুখ স্বাচ্ছন্দ্য ছিল যত বিলাসের জীবন ছিল পৃথিবীর সব ভুলে যায় মনে হবে যে কিছুক্ষণ যেন থেকে এসছি আর এইরকমই হয় সুখের যুগের পরে যদি দুর্দিন আসে তাহলে মানুষ সুখের দিনকে ভুলে যায় মনে হয় যে সারা জীবন যেন এইরকমই দুঃখের সময় ছিল এত আর আফোনা বেহম তারা একে অপরকে চেনবেই আল্লাপা বলছেন বিচার দিবসে একে অপরকে চেনবে কিছু সময় এরকমভাবে বিভিন্ন অবস্থা হবে বিচার দিবসে আর কিছু সময় এক অপর থেকে পালাবে যেমন আল্লাহ বলে তোমাকে যদি আমি দেখে দিই বাহুম ওই সব কিছু শাস্তি যা তাদের সাথে আমি প্রতিশ্রুতি করেছি যে তোমরা যদি অমান্য করো তাহলে তোমাদেরকে শাস্তি দেবো এরকম কিছু শাস্তি যদি পৃথিবীতে তোমাকে দেখিয়ে দিয়ে তাদের ওপর আসছে আও না তো অফায়ার না অথবা তোমাকে শাস্তিগুলি দেখালাম তার আগে তোমাকে মৃত্যু দিয়ে দিলাম আর তুমি আমার কাছে চলে আসলে ফাইলেই না যে মনে রাখবে যে তারপরেও আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে সোম আল্লাহ শাহিদুল আলাম ইয়া ফালুন যা কিছু তারা করবে সে সম্পর্কে আল্লাহ হচ্ছেন সাক্ষী ওয়ালেকুল্ল ও রাসুল আল্লাহ পাক বলছেন প্রত্যেক ওম্মাতে একজন করে রাসুল এসেছেন ফয়েজ আজা আ রাসুল যখন তাদের রাসুল আগমন করেছেন কোজিয়া বাইন তাদের মাঝে ন্যায় নীতির ফ্যাস করা হয়েছে তাদের কোনো রকম জুলুম করা হয়নি এই আয়াত দুনিয়া সম্পর্কে যে যে কোন নবী রাসুল এসেছেন এই পৃথিবীতে সত্য দাওয়াত নিয়ে আর তারপরে যদি তাদেরকে মেনেছে তাহলে তো ভালো কথা আর না হইলেই আল্লাহ পাকের আজাব তাদের উপর এসে পড়েছে আর কোন কোন তাফসির কারগণ বলেছেন যে এটা বিচার দিবসের অবস্থা আল্লাপাক বর্ণনা করেছেন প্রত্যেক ওম্মত যে কিয়ামতের দিনে আসবেন সেই ওম্মতের সাথে তাদের নাবী রাসুলগণ থাকবেন ফায়দা যা রাসুলম যখন তাদের রাসুল চলে আসবেন তখন ন্যায়নীতির সাথে ইনসাফের বিচার করা হবে আল্লাহ পাক সেখানে কারো জুলুম করবেন না নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম এবং তার ওম্মত প্রথম আগমন করবেন এবং তাদের হিসাব নিকাশ আগে হবে আর প্রথম জান্নাতে নবী করিমাল্লাম প্রবেশ করবেন তারপরে তার ওম্মদ তারপরে অন্য অন্যদ এবং তাদের নবীরা জান্নাতে প্রবেশ করবেন যেমন হাদিস আমরা সর্বশেষে এসেছি যুগের দিক দিয়ে তবে কেমতের দিন আমরা সবার আগে থাকব। আল্লাহ থাকবো আল্লাপাকের সাত গোসঙ্গাল কুন্তুমসিন আর তারা বলে এই ওয়াদা কখন আসবে এই যে ওয়াদা অর্থাৎ এই পরকালের কথা ক্যামতের দিবসের কথা এটা কখন আসবেন কিন্তু দেখেন যদি তোমরা সত্য হও তুনি আসো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন ক্যামতের দিবসের জন্য পরিস্থিতি নেওয়ার তফফিক দান করেন আল্লাহ পাক যেন সেই দিন হাসর মাঠে জবাবদাহির তফফিক দান করেন সুহান রব্বুল ইস্তামসিফুল সালাম আলমুর সলিন আলহামদুলিল্লাহ রব্বিল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 যে তার সত্তাকে আল্লাহর জন্য সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল প্রাকিং মুসলিম তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বিশ বাংলায় দেখুন आदर्श मुसलिम करणीयन कल रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेलिंग